للضياء وعلى وجوه العابدين اي معنه قد جاء يروي الظامئين رمضان فيه في الحمد لله والصلاه والسلام على رسول الله ومن تبعهم باحسان الى يوم الدين আমরা গতপর্বে শুরু করেছিলাম যে কীভাবে আমরা আল্লাহ তাল্লা প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি এবং আকুলতা তৈরি করতে পারি এই পর্বে আমরা শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি তা হল আমাদের আল্লাহআর প্রতি ভালোবাসা তৈরির অন্যতম একটি প্রক্রিয়া হলো উপায় হল আমরা আল্লাহ রবুল্লা আলমিনের ব্লেসিং আল্লাহ রবাহ রহমা রহমাহ দয়াগুলো আমরা যদি স্মরণ করি দেখি মনে করি কাউন্ট করি আল্লা প্রতি ভালোবাসা পাবে এটা কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটা কমন একটা বৈশিষ্ট্য যে মানুষ আসলে কাকে বেশি ভালোবাসে মানুষ যদি আমরা দুনিয়াতে ধরি তাহলে মানুষ বাবা মাকে ভালোবাসে বা এমন এমন কাউকে বেশি ভালোবাসে যে আসলে তার জীবনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে যে তাকে সবচেয়ে বেশি দিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আল্লা রে আমাদেরকে কে কি বেশি দিয়েছে না আল্লাহ রকুম তুমি তোমরা আবাদত করো তার যিনি তোমাদেরকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এখানে আমরা অনেকেই আল্লা রব্বুল আলমিনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে অনেক মানুষকে দেখা যায় কিন্তু অত্যন্ত দুঃখজনক যে যে আল্লাহ তাকে অস্তিত্ব না দিলে তার অস্তিত্বই থাকতো না সে সেই অস্তিত্ব নিয়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে জালিক আমরা যদি আমাদের চারপাশে আল্লাহ আলমের যে নিয়ামত গুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের শরীরের ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমাদের চারপাশে আল্লাহ তাল নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি আল্লাহ তালা কোরআন এক জায়গাতে বলেছেন ফাল্লিজুর ইনসানি মানুষের উচিত তার খাদ্য খাবারের দিকে নজর দেওয়া আন্না সবাবনাল মা আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন ফিহা কদবা তারপর আল্লাহ জমিন থেকে কত রকম ফল ফসল এগুলো উৎপন্ন করেছেন আমরা যখন খাবার টেবিলে বসি আমরা কি একটু চিন্তা করে দেখি যে মুরগিটা আমরা খাচ্ছি যে মাছটা আমরা খাচ্ছি যে ফল মূল শাক সবজিগুলো আমরা খাচ্ছি এগুলো প্রক্রিয়া সম্পর্কে এগুলো আমার টেবিলে আসা পর্যন্ত যে প্রক্রিয়াটা অবলম্বন করে এখানে এসেছে আমরা যদি একটি রিভিউ করি তাহলে কি দেখতে পাব যে আপনি যে ভাতটা আপনি যে খাবারটা মুখে দিয়ে খাচ্ছেন আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটা এর আগে কোথায় ছিল হ্যাঁ দোকানে ছিল দোকানে করতে আসছে আড়ত থেকে এসেছে আড়তে করতে এসছে যখন मेसिने चाल भागाना हो चाल हो खेते उत, कृषक लागिए गाच गाचे एवं एक गोधान उत्पन्न हवर बिस्टि बर्षण होते सूर्य आलो दरकार दरकार दरकार अनेक समय मन करी ভাত খেয়েছি চাল তো আমি কিনে এনে খেয়েছি আসলে কি যে টাকাটা দিয়ে কিনে এনে খেয়েছি না আমরা মনে করি যে থেকে এনে খেলাম মনে করি বাজার থেকে এনে খেয়েছি মাছটা থেকে এনে খেলাম বাজার থেকে কিনে এনেছি এজ ইফ আমরা টাকাটার বিন টাকাটাকেই এখানে প্রধান বড় করে দেখি কিন্তু আমরা জানাল করে দেখি না যে আমরা যে মাছটা বাজার থেকে কিনে আনি আসলে আমরা মাছের দাম কিন্তু দিতে পারি না আমরা দেই যে লেবার যে জেলে মাছটা ধরে এনেছে তার ধরার পারিশ্রমিক আমরা যে মুরগিটা খাই সেটা মুরগির প্রাণের দাম আমরা দিতে পারবো না আমরা যেটা যে যে ব্যক্তি মুরগিটাকে প্রতিপালন করেছে তার একটা পারিশ্রমিক আমরা দেই। কিন্তু এর কোনো কিছুই আমাদের পক্ষে আসলে পে করে মূল্য দিয়ে খাওয়া মূল্য দিয়ে কেনা আমাদের পক্ষে কখনোই সম্ভব না আমরা যদি আমাদের নিজেদের শারীরিক আমরা আমাদের যে শারীরিক গঠন আমাদের শারীরিক গঠনের দিকে যদি প্রত্যেক দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে আল্লাহ পাব্লা রবীন্দ্রের ভিতরে কিভাবে আমরা ডুবে আছি আল্লাহর এ সকল নিয়ামাত আমাদের চারিদিকে ছড়িয়ে দিয়েছেন চারিদিকে ছড়িয়ে দিয়েছেন এগুলো প্রত্যেকটা এক একটা কিতাব প্রত্যেকটা এক একটা সাইন আল্লাহ রব আলমিনের যার মাধ্যমে আমরা তার অস্তিত্ব আমরা তার রহমা তার ব্লেসিং তার দয়া তার अल्प कैक दिन कत हजार हजार टक्सिजेंतन अक्सिजें भोग कर এটা যদি আমাদেরকে পে করতে হতো আমাদেরকে পে করতে হয় না যদি আমাদেরকে সূর্যের আলোর বি আসমান জমিনের যা কিছু আছে জমিনে যা কিছু আছে এই সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ করেছেন সুতরাং আমরা যদি আল্লাহ তাল নিয়ামতের দিকে তাকাই তাহলে আশা করি আমাদের অন্তর কিছুটা হলেও আল্লাহর আলমিনের দিকে ঝুঁকবে ইসা আল্লাহ এরপরে যেটা আমাদের করা দরকার আমরা যদি সত্যি আল্লাহ নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হই তাহলে আমাদের অন্তর অটোমেটিক্যালি আল্লাহ রব আলমিনের দিকে ঝুঁকে পড়বে আমাদের অন্তর থেকে তাওবা বেরিয়ে আসবে স্তেফার বেরিয়ে আসবে অনুশোচনা বেরিয়ে আসবে যে আমরা যে ভুল করেছি যে করেছি যে পাপ করেছি যে গুণা করেছি সেগুলোর জন্য আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তওবা করব বেশি করে তবা করব বেশি করে ইস্তেকফার করব রসুল সাল্লাম যার পূর্বপর সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন যিনি জান্নাতের মাকামে মাহমুদ সর্বোচ্চ আসন যার জন্য বরাদ্দ রয়েছে সে রসুল সাল্লাসাল্লাম আল্লাহ রব আলমিনের কাছে ইস্তেকফার করতেন ক্ষমা করতেন তাকে যখন ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন ক্ষমা প্রার্থন কেন ইস্তেকফার করেন কেন এত কষ্ট করেন আপনার কি সবকিছু ক্ষমা করে দেওয়া হয়নি তিনি বলেছেন সাকির একজন একজন একজন শাকির কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহার আমাদের আমরা কৃতজ্ঞতা হব আমাদের যে গুণা আছে সেই গুনার ক্ষমা প্রার্থনার জন্যই তো আমাদের প্রতিনিয়ত উচিত আল্লাহ রবা আলমিনের কাছে তবা করা ইস্তেফার করা ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আল্লাহ তালা আমাদের দুনিয়াতেও আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন দুনিয়াতেও আল্লাহ তালা আমাদের সমৃদ্ধি দান করেন আল্লাহ তালা বলেছেন ইস্তাফির ওরব্বাকুম তোমরা আল্লাহর এবং তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে সাহায্য করবেন ওয়াইজ আল্লাহ জন্নাত ওয়াইজ তোমাদের জন্য আল্লাহ তহ বাগান বাগবাগিচা বানিয়ে দেবেন তোমাদের জন্য আল্লাহ তালা ঝর্ণা দ্বারা দান করবেন তো এই ইস্তেকফারের মাধ্যমে ক্ষমার মাধ্যমে যেমন আল্লাহ তালার কাছে আমরা আমাদের আল্লাহ তালার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি হয় আল্লাহ তাল কাছে আমরা ক্ষমরা লাভ করি ক্ষমা লাভ করি এবং একইভাবে ইস্তেকফার এবং তওবার মাধ্যমে আমরা এই দুনিয়াতেও আল্লাহ রবাহ আলমিনের রহমাত এবং সমৃদ্ধি আমরা অর্জন করতে পারি এজন্য আমাদের সব সবসময় দরকার প্রতিনিয়ত প্রতি মুহুর্তে প্রতি সময়ে প্রত্যেক দিন খেয়াল করে করে আমাদের তওবা করা এবং ইস্তেফার করা এরপর আমরা যে মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের দিকে আরো অগ্রণী হতে পারি তার ভিতরে একটি অন্যতম হল যে যারা আল্লাহ পথে অগ্রণী যারা তার প্রিয় বান্দা তাদেরকে স্মরণ করা তাদেরকে দেখা তারা কিভাবে আল্লাহর ইবাদত করতেন কিভাবে আল্লাহ রবাহ আলমিনের দিকে আগাতেন কিভাবে তারা তাদেরকে কোরবানি করতেন আল্লাহর পথে এই দিকে আমাদের খেয়াল করা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে আমরা প্রতিযোগিতাকে বানিয়েছে দুনিয়ার জন্য আর আখরাতকে বানিয়েছি অপশনাল যদি কোনো মতে ফিলিংটা কেমন যেন এরকম যে যদি কোন রকম পার যা পারপে যাওয়া যায় এরকম একটা অবস্থা কিন্তু প্রতিযোগিতার ব্যাপারে আল্লাহরাবুল্লাহ আলমিন কোরআনে যত জায়গাতে প্রতিযোগিতার কথা বলেছেন একমাত্র আখরাতের কথাই বলেছেন যে আল্লাহ বলেছেন ওয়াফিদা কেউ যদি আখরতের সফলতার জন্যই মানায় আল্লাহ বলছেন তোমরা অগ্রগামী হও তোমরা অগ্রণী হও দৌড়াও যত জায়গাতে প্রতিযোগিতার কথা আসছে সেখানে আসছে আখরাতের কথা কিন্তু আমরা কি করি আমরা দেখি যে আমাদের দুনিয়াতে কে কত টাকা ব্যবসা করছে কে কত টাকা দামের চাকরি পাচ্ছে কে কত টাকা বেতনের सालारी प कत टातन कत टा पारे लेमु कत ऊपरे चले ग कत टा बेतन पा कत ख्या सूनम एगुल दिखे चाहिए अमुक झेले दस पारा कुरान हिपस करा মুখস্থ আছে অমুকের ছেলে পাঁচ অক্ট জামাতের সাথে পড়ে তুমি কয়েক পড়ো অমুকের ছেলে প্রত্যেক দিন এত পরিমাণ কাশ্মীর পড়ে তুমি কতটুকু পড়ো অমুকের ছেলে এই পরিমাণ সাদাকা সাদাকা করে তুমি করো, অমুকের ছেলে এভাবে দিনের পথে এগিয়ে আসছে তুমি কতটুকু এগিয়ে আসছো এটা আমরা দেখি না আমরা শুধু আমাদের আমাদের কনসেন্ট্রেশন আমাদের দৃষ্টি দুনিয়ার ভিতরে নিবদ্ধ করে ফেলেছি কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমাদের এই প্রতিযোগিতা আমাদের কোনো কাজে আসবে না তখন আমরা আফসোস করব আমার ছেলেটা যদি আমার ছেলেটা যদি হাফিজ হতো আমার ছেলেটা যদি আলেম হতো আমার ছেলেটা যদি দিনদার হতো আমার ছেলেটা যদি আমার ছেলেটা যদি আহ মুজাহিদ হতো আমার ছেলেটা যদি আল্লাহর পথে শহীদ হতো তাহলে আজকের এই বিপদের দিনে এই কামতের দিনে সে আমার জন্য সাফাত করতে পারত সুপারিশ করতে পারত। কিন্তু তখন এই আফসোস আমাদের কোনো কাজে আসবে না সুতরাং এই সময় থাকতে আমাদের উচিত আমাদের দিনের পথে যারা অগ্রগামী যারা অগ্রণী তাবে যারা আছেন তাদের দিকে আমরা তাকাই দুনিয়ার ব্যাপারে আমরা সব সময় নিচের দিকে তাকাব এবং দিনের ব্যাপারে আমরা সময় উপরের দিকে তাকাব এটা যদি আমরা করতে পারি যে তখন আমাদের ভিতরে আর্চ তৈরি হবে প্রতিযোগিতা তৈরি হবে যে আমি তার মতন হতে চাই তার মতন মর্যাদা লাভ করতে চাই তার মতন উচ্চ মাকাম অর্জন করতে চাই আর দুনিয়ার ব্যাপারে যখন আসবে তখন টেক ইট ইজি তখন আমরা স্বাভাবিকভাবে নিব যে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন আমরা এটা নিয়ে সন্তুষ্ট থাকব সন্তুষ্ট থাকব এবং আল্লাহ শুকুর আদায় করব যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন যে অবস্থায় রেখেছেন আল্লাহ শুকুর এবং হালাল উপায়ে বৈধভাবে আমাদের দৈনন্দিন জীবন প্রয়োজন পূরণ করার জন্য যতটুকু কাজ করার করব। কিন্তু এটাকে আমরা প্রতিযোগিতার বিষয় বানাবো না দুনিয়ার ব্যাপারে টেক ইট ইজি স্বাভাবিকভাবে নাও একটা কাজ করা অর্জন করার জন্য প্রয়োজন পূরণ করার জন্য খেয়াল রাখি একটা হলো নিজের প্রয়োজন পূরণ আমার খাওয়া দরকার एक मड एक मोटामुटी खबर खेते थोड़ा जगह दरकार चावामिटेड कम ये कम कर दरकार नहीं क्यों ना को को जो अपनी क्योंकि अवस्था तो यकमें मन कराता एक, एक ही दरकार এটা যদি তার চাওয়া বানাই আমরা আপনার মনে হবে যে এই এলাকায় কত ভালো হতো না এটা তো পুরাতন হয়ে গেছে যদি এটা ডিপ্লোম্যাটিক জোনে হতো ডিপ্লোম্যাটিক যদি হয় তখন মনে হবে বাংলাদেশে একটা জায়গা হলো এখানে মানুষ থাকে সুইজারল্যান্ডে যদি একটা বাড়ি বানানো যেত এভাবে আমাদের দুনিয়ার চাহিদা চাহিদা কখনো পূরণ হবে না কোরআন একটি আয়াত ছিল যে একটি সুখ হয়ে গেছে তেলাওয়াত পাহাড় দেওয়া হতো তাহলে আল্লাহ বলেছেন আল্হা কুমুত্তা কাসুর হাত্তা সুর তুমুল মাকাবির তোমাদের এই আরো চাই আরো স্বভাব তোমাদেরকে ধ্বংস করে দিল এবং এটা তোমাদের শেষ হবে না যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ লাভ করবে এই যে আমাদের দুনিয়ার চাহিদা এটাকে আমরা কমিয়ে আনি এবং দিনের ব্যাপারে যারা ফোরমোস্ট যারা আমাদের অগ্রগামী যারা পাইোনিয়ার তাদেরকে আমরা আমাদের মডেল বানাই তাদের পর্যায়ে পৌঁছতে চেষ্টা করি উঁচুদের পর্যায়ে উঠতে চেষ্টা করি তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের ভিতরে আল্লাহ ভালোবাসা ইনশাআল্লা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সঠিক প্রত্যেকটা জিনিসের কে সঠিক ভাবে মূল্যায়ন করার আমিন ও আখর দাওয়ানা ইহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আলিকুম রহমতুল্লাহ